সে দরজা বাইরে থেকে বন্ধ দরজা খুলতে হলে লাগবে চাবি প্রাসাদের ভেতরের এক দেয়ালে দশটা কর্ত এর যেকোনো একটাই আছে দরজার চাবি কিন্তু কোন গর্তের চাবি আছে সেটা কেউ জানে না হিসেব খুব সহজ তাই না গর্তগুলো খুঁজে খুঁজে চাবিটা খুঁজে বের করে নিলেই তো ল্যাটা চুকে যায় হ্যাঁ হিসেবটা সোজা তবে একটা জটিলতা আছে দশটা গর্তের একটার মধ্যে তো চাবি আছে কিন্তু বাকি নয়টার মধ্যে আছে বিষাক্ত কালকে উঠে সাপ সহজ সমীকরণের এই জটিলতার কারণেই বুঝি কেউ সাহস করে আগাচ্ছে না সবাই বসে আছে নিষ্ক্রিয় হয়ে কেউ কেউ প্রাসাদের তুলনামূলক আরামদায়ক কোনো বেছে নিয়ে বিছানাপাতি গোছানো শুরু করে দিয়েছে যেন বন্দিত্বকেই নিয়তি হিসেবে মেনে নিয়েছে সবাই শেষমেশ একজন উঠে দাঁড়ালো চোখে ইস্পাতের দৃঢ়তা নিয়ে আত্মবিশ্বাসী পায়ে হেঁটে গেল গর্তগুলোর সতর্কতার স্বরূপ হাতে পেঁচিয়ে নিল এক টুকরো কাপড় সযত্নে এড়িয়ে গেল প্রথমজনের বাসাই করা গর্তটা তারপর বাকি নয়টা থেকে বেছে নিল একটা গর্ত কিন্তু হাতের ওই টুকরো কাপড়ে তেমন একটা লাভ হল না দ্বিতীয় জনও মারা পড়ল সাপের কামড়ে তার আলো তৃতীয় আরেকজন তারপর চতুর্থ তারপর পঞ্চম প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করল সাপের ছোবল থেকে হাত বাঁচানোর কিন্তু এক একে সবাই মারা পড়ল এই পুরো সময়টা জোরে অধিকাংশ মানুষ বসে রইল নিষ্ক্রিয় দর্শক হয়ে সবার মুক্তির জন্য ওরা যখন এক একে মারা যাচ্ছিল সে সময়টা নিষ্ক্রিয় দর্শকরা কাটাচ্ছিল ঠাট্টা আর সমালোচনায় কেউ ঠাট্টা করল কেউ বোকা গাধা নির্বোধ আবেগী আর যজবাতি বলে গাল দিল আর যাই হোক ছাবি খোঁজার চেষ্টা বেঘরে প্রাণ হচ্ছে না এ তৃপ্তি নিয়ে বাকিরা সবাই বসে রইল সন্তুষ্ট মুখে এক একে মারা পড়ল নয়জন গর্ত আর একটা বাকি হাত বাড়িয়ে শেষ গর্তটা থেকে চাবি বের করে আনলো দশমজন ধীর ও নিশ্চিন্ত পায়ে হেঁটে গিয়ে খুলে দিল প্রাসাদের দরজা এতক্ষণের নেশকীয় দর্শক আর সমালোচকরা তখন আনন্দে আত্মহারা চারপাশে জড়ো হয়ে কান ফাটানো শব্দে হাত দিচ্ছে সবাই কেউ আবেগে কাঁদছে হাতে চাবি ধরা মানুষটাকে ভাসিয়ে দিচ্ছে প্রশংসার বন্যায় এবার কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসুন বলুন তো এ মুক্তি এ বিজয় আসলে কে আনলো। এ বিজয় কি দশম ব্যক্তির অবদান নাকি তার আগের নয় অবদান আরো বেশি সবার আগে যে মানুষটা উঠে দাঁড়িয়েছিল নিঃসংখ্য চিত্তা হাত ঢুকিয়ে দিয়েছিল সাপের গর্তে যারা তারপর এসেছিল তাদের তুলনায় তার অবদান কি বেশি নয় আমাদের কল্পনার প্রাসাদের বন্দী মানুষগুলোর মতোই মুসলিম আজ পার করছে বন্দিত্বের সময় সত্যিকার অর্থে পরাজিত তো সে ব্যক্তি যে সাপের কামড়ের ভয়ে মুক্তির চেষ্টাই করে না ঝুঁকি নেয়ার চেয়ে বন্দী হয়ে জীবন কাটিয়ে দেয়া তার কাছে পছন্দ কিন্তু যারা নিঃসংকোচে নির্ভিক্ষিত্বে উঠে দাঁড়ায় সব প্রতিকূলতা আর ঝুঁকি সত্য মুক্তির জন্য বিজয়ের জন্য যারা চেষ্টা চালায় যারা বিজয় দেখে যেতে পারবে না জেনেও বিজয়ের জন্য আল্লাহ আস্তে উজার করে দেয় জানমাল সম্পদ तरह हलो गौरवर उत्तर सुरी तरह उम्माहर अग्रवर्ती बाहन आपनी सदस्य होते दो एम कोर्ते हाथ दी सरिया इतिहास शिक्षा जगह बेपारे देखिए दिए चाबी नहीं आगे गेन छोबल खेन तेरे अभिज्ञता शिखते तेष करू करते तरह भूलगुलो एड़े जीते तरह अभिज्ञता गयन ना कर শুধু সাহস বিরত্ব আর উত্তম নিয়ত নিয়ে এগুলো হবে না তা না হলে আপনি আবারও ওই গর্তেই দ্বংসিত হবেন যে গর্ত থেকে এর আগে আপনার ভাই ছবল খেয়েছেন আর মুমিন এক গর্ত থেকে দুইবার দ্বংসিত হয় না যদি এ দু শর্ত মেনে এগিয়ে যান তাহলে নিশ্চিত থাকুন বিজয় আমাদের হবে যেখানে ইমান আছে সেখানে হতাশার কোনো সুযোগ নেই